যে প্রান্তে বসে বিশ টিভি বাংলার এই মহতি আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মুবারকবাদ বন্ধুগণ আল্লা সুফাহ আমাদেরকে সৃষ্টি করেছেন খালিফা হিসেবে তিনি এই পৃথিবীর জন্য আমাদেরকে খালিফা করে তৈরি করেছেন আর হা আমরা তথা মানব আর দানব মানুষ আর জিন সৃষ্টির কারণ হলো আল্লাহ সফহ ইবাদত করা রাব্বুল আলমিন করেছেন তার আদেশ পালন করা নিষেধ থেকে বেঁচে থাকা তার আনুগত্য করা তার নির্দেশিত পথে জীবন পরিচালনা কিন্তু এই পৃথিবীতে আমাদের চরম আর পরম শত্রু ইস বা শান রয়েছে বিভিন্নভাবে সে আমাদেরকে পদস্কলিত করে সত্য থেকে দূরে সরিয়ে দেয় অন্যায় আর অপরাধের দিকে ধাবিত করে শুধু তাই না এর পাশাপাশি দুনিয়ায় আমাদের আকাঙ্ক্ষা কামনা লোভ সব কিছু আরও একসাথে এসে জড়িত হয় তাই পৃথিবীতে জীবন জীবনযাপন করতে গিয়ে আমাদের অনেক সমস্যা অনেক প্রয়োজন অনেক মুসিবত অথবা অনেক প্রাপ্তির আকাঙ্ক্ষা কিন্তু লসান আলা নিজে দুনিয়াকে ভুলে যাবে না বলেও সাবধান করেছেন করিমের ভাষায় ওয়ালা তন দুনিয়ার অংশের কথাটা ভুলে যায় না লসান আলা আনাল ক্যারিমের সৌরতুল বাকার দুইশো এক নম্বর আয়া আতালিমাতে প্রশংসা করেছেন তার ওই সকল বান্দাদের যারা দোয়া করে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতে হাসানা আদা বানা করেছেন। তিনি নিজে দোয়া শিক্ষা দিয়ে বলেছেন ওই সকল মানুষদের জন্য প্রশংসা যারা দোয়া করে ও আমার রব আমাকে দাও দুনিয়ায় হাসানা পরকালেও হাসানা দুনিয়ায় সমৃদ্ধি পরকালেও সমৃদ্ধি আর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও এই যে দুনিয়া ভুলা যাবে না দুনিয়া পরকালের কৃষিক্ষেত্র কিন্তু দুনিয়ায় চলতে গিয়ে বিপদ আপদ আর মুসিবত অন্যায়ের আক্রমণ জালেমের নির্যাতন রোগ ব্যাধি আর অনেক কিছুই আমাদেরকে চারপাশ থেকে আটকে ধরে चते सहाज्य चाहते जिन्हें कर फाते हैं आपजारा स्वीकृति दे अंत पास वक्त फरज नाम शतर शतरो बार दिने रायुदू वीन हाँ मे के रब केवल तुम्हारे गुलमी करी तुम्हारे इबादत करी আর কেবল তোমারই কাছে সাহায্য চাই চূড়ান্ত ব্যাপারে নিজের দুনিয়া আর পরকাল পৃথিবী আর আখেরাত এর সব কিছুর সকল সাহায্য চাইতে হবে কেবল আল্লাহ ভা না হওয়া কাছে আমরা প্রশ্ন করতে পারি সাহায্য চাইব আল্লাহ সফল তাহলে কিভাবে কোন রাস্তায় কারণ আল্লাহ সফতালার কাছেই সাহায্য চাইবো রব্বুল আলমিন সাহায্য করবেন কিন্তু তার কাছে সাহায্য চাওয়ার রাস্তাটা কি তাহলে এই কথার উত্তরেই আল্লাহ সফান নিজে সৌরাতুল বাকারাতে আমাদের শিখিয়ে দিয়ে বলেছেন তাদের কাছে সাহায্য চাইতে হবে ইস্তেয়া চাইতে হবে দুইটি রাস্তায় দুইটি পথে এর একটি হলো সালাত, আরেকটি হলো সাবার করিমে ব্যবহৃত ওই সাবর শব্দটির ব্যাখ্যা করেছেন মুফাসরিকেরাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম থেকে বর্ণিত অনেকগুলো বিশুদ্ধ ধারাবাহিক সূত্রে মানেই হলো সাও সাবর মানেই হলো রোজা অর্থাৎ এটি মানুষদের কাছে সাহায্য চাইবে তার বিপদে রাব্বুল আলমিন সাহায্য করবেন বিপদ উদ্ধার করে তাকে বিজয় দেবেন মুসিবত থেকে সুন্দর সমৃদ্ধ জীবনে ধন্য করবেন তার অসুস্থতা যে কোনো প্রাপ্তির নিশ্চয়তা বিধান করবেন রব্বুল আলমিন কিন্তু তাকে ডাকতে হবে সাবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আর এই সাবর মালিক সৌম বা রুজা আর তাই রব্বুল আলমিনের কাছে সাহায্য চাওয়ার দুইটি রাস্তা তিনি নিজে বাতলে দিয়েছেন একটি হলো সাওম আর একটি হলো সাবার তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে আমরা তো সবাই আল্লাহর সাহায্য চাই কারণ রব্বুল আলমিন যাকে সাহায্য করেন তার আর কোন মুসিবত থাকে না আর আল্লাহ সব যদি তাকে সাহায্য না করেন বিপদ তার পিছু ছাড়ে না মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহতাল আলী হুসলাম প্রত্যেক ফরোজ নামাজ শেষেই যে কয়েকটি মৌলিক তসবি পড়েছেন এর অন্যতম একটি তসবি হল ফরোজ নামাজ শেষ করে ডানে বামে সালাম ফিরিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ তাল আলী হুসল্লাম একবার রব্বুল আলমিনের বরত্বের ঘোষণা দিতেন আল্লাহু আকবার বলেন তারপর তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারপর বলতেন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আর দুই নাম্বারই বলতেন আল্লাহুম্মা লা মাানি আলিম মা আটাইত ওয়া লা মাতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ মিনকাল নিষেধকারী যদি না দাও তাহলে তালাআসাল প্রত্যেক ফরোজ নামাজের শেষে এর পাশাপাশি আরো বলতেন্লাহুল আর আমরা তো সাহায্য প্রয়োজন হলে বিপদ আর মুসিবতে পড়লে অন্যের কাছে দৌড়াই আল্লাহ আনার কাছে যাই না বন্ধুগণ রমজান রমবার এই মুহূর্তে আমাদের প্রত্যেকের মধ্যে ইমানের এই চেতনা তৈরি হোক নিজের কথা নিজেই রব্বুল আলমিনকে বলবো। আর তা বলবো সালাতের শেষ দায়গি আর হা রব্বুল আলমিনের সাহায্য চাওয়ার জন্য প্রশ্ন করতে পারি রমজান মোবারক এগারো মাস পর আমাদের কাছে ফিরে আসে প্রতি ১২ মাস এর চন্দ্র মাসের এক বছরের এক মাস হলো রমজান অর্থাৎ এগারোটি মাস পর পর ফিরে আসে একটি মাস পেলে কি রবীন্দিনের সাহায্য চাওয়ার জন্য এগারো মাস অপেক্ষা করবো এগারো মাস অন্তর রমজান আর সাহায্য চাইবো? না বন্ধু তবে এগারো মাস অন্তর রমজান বছরে একবার এসে এসে পূর্ণ একটি মাস আমাদের জন্যে রব্বুল আলমিনের সাহায্য চাওয়ার দরওয়াজা মুক্ত করে দেয় রব্বুল আলমিনের কাছেই চাইতে হবে রমজান অল মোবারকের পুরো মাস জুড়ে রোজা রেখে আল কোরআন আল কেরিমে অসংখ্য দলিল রয়েছে অতীতের উম্মাদ অতীতের নবী আলিহাল্লাম সাহায্য চাওয়ার জন্য রোজা রেখেছে যদিও তাদের রোজার প্রকৃতি ভিন্ন ছিল যেমন কোরআন আল করিমে প্রমাণ রয়েছে কথা না বলার অন্যের সাথে কথা থেকে বিরত থাকাটাও রোজা তার এই এর ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকো জাকিরের আন্তরিক বার্তা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 सठीन बैध उपा बड़ा इसलामी अर्थनीति कत सुंदर भाव नूतन जुगे सफलता अर्जन करार्क ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান বাংলায়। ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম আল্লা সুফা তালার নিশ্চিত এবং চূড়ান্ত সাহায্য পাওয়ার রব্বুল আলমিনের দেখানো রাজপথ এর নাম একটি হলো সাওন বা রোজা আর একটি হলো সালাত রসুল সাল্লাহ তাল আলী হুসলাম প্রত্যেক ফরোজ নামাজ শেষেই যে কয়টি মৌলিক তসবি পড়েছেন এর অন্যতম একটি তসবি হল ফরোজ নামাজ শেষ করে ডানে বামে সালাম ফিরিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ তাল আলী হুসাল্লাম একবার রব্বুল আলমিনের বরত্বের ঘোষণা দিতেন আল্লাহ আকবর বলে তারপর তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারপর বলতেন السلام و السلام تباركت يا ذات الجلال والاکرام দ্বিতীয় لا مانع لما اعطیت ولا موقئ لما منعت ولا ينفع ذا من منك الجد অর্থাৎ اللهم لا مانع لما اعطیت হে আল্লাহ নাইকুন নিশেতকারী তুমি যদি না দাও তাহলে কেউ কাউকে দিতে পারে না তুমি দিলে কেউ আটকাতে পারে না আর তুমি এর পাশাপাশি আরো বলতেন শুধু তাই না রসুল সাল্লি হুসাল্লাম আল্লাহ সাহায্য কামনায় নামাজে দাঁড়াতেন সালাতে দাঁড়াতেন সালাতের সেজদায় গিয়ে দোয়া করতেন আর আমরা তো সাহায্য প্রয়োজন হলে বিপদ আর মুসিবতে পড়লে অন্যের কাছে দৌড়াই আল্লাহ আনার কাছে যাই না বন্ধুগণ রমজান মুবারকের এই মুহূর্তে আমাদের প্রত্যেকের মধ্যে ইমানের এই চেতনা তৈরি হোক নিজের কথা নিজেই রব্বুল আলমিনকে বলবানুল মুবারকে একটি মাস পর্যন্ত যাওয়ার পরেও আল্লাহ সুফানের সাহায্য চাওয়ার জন্যে আমরা কি রোজা রাখবো না হা বন্ধু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তাই আমাদেরকে রাস্তা বাতলে দিয়েছেন তিনি নিজে রোজা রেখে রেখে রমজান মাসের পরে অন্যান্য মাসে রোজা রেখেছেন আর তিনি রোজা রেখে রেখে আমাদেরকে রাস্তা বাতলে দিয়েছেন কেমন করে রমজানুল মুবারকের ফরজ রোজার পরে আমরা আল্লাহান চূড়ান্ত নিশ্চিত সাহায্য পাওয়ার জন্যে রোজা রাখবো তার রমজানুল মুবারকের পরপর অন্যান্য মাসে রোজা রেখে রে সুশাসন আমাদেরকে দেখিয়েছে এই ধারাবাহিকতায় রমজানুল মুবারকের পরেই আসে সাওয়াল এক মাস উনত্রিশ দিন অথবা তিরিশ দিন রোজা রাখার পরে সাওয়ালের প্রথম দিন ঈদ আল ফিতর রোজা ভাঙ্গার আনন্দে ঈদের ময়দানে ইফতার করে গিয়ে অর্থাৎ খাবার গ্রহণ করে ভুরে ঈদের ময়দানে গিয়ে নামাজ পড়ে রব্বল আলমিনের পুরস্কার পাওয়ার জন্য ঈদগাহে একত্রিত হই আমরা কিন্তু এই পুরস্কার নিশ্চিত করে আবার ও ওর্বুল আলমিনের সাহায্য নিশ্চিত করার জন্যে সাওয়াল মাসে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লী ওসাল্লাম ছয়টি রোজা রেখেছেন ছয়টি রোজা তিনি রেখেছেন সাওয়াল মাসে তিনি এর সাত করেছেন যে ব্যক্তি রমজান মোবারকে রোজা রাখল তারপর সাওয়াল মাসের ছয়টি রোজা রাখল সে যেন সারা বছর রোজা রাখল রহমা তারা সুন্দর এই অঙ্কটার উত্তর এইভাবে দিয়েছেন ভালো কাজকে গুণ করে দেন ইমানদার আব্বুল আলমিনের ভালোবাসায় যত ভালো কাজ করবে একটি ভালো কাজ গুণ হয়ে তার আমল নামায় হবে কারণ মেয়রাজের রাত্রিতে আল্লাসুতার প্রিয়ত মহাবীবকে নিজের একান্ত আর সাহি মেদে নিয়ে যে মৌলিক চারটি উপহার দিয়েছিলেন অন্ততম একটি ছিল ইমানদারতলার ভালোবাসায় তার হাবিবের অনুসরণে ভালো কাজ একটি যদি করে রব্বুল আলমিন গুণ করে আমর নামায় লিখে দিতে আদেশ করেন অপর অপরদিকে অপরাধ একটি করলে তা একটি হয় সুতরাং রমজান কোন 30 দিন বা 30 দিন যখন একজন ইমানদার রোজা রাখে স্বাভাবিকভাবে ত্রিশকে দশ দিয়ে গুণ গেলে তিনশো দিন চন্দ্র বছর হওয়ার জন্যে তিনশো দিন প্রয়োজন যদিও সৌর বছর তিনশো দিন ছয় ঘন্টায় বছর তিনশো ছাপ্পান্ন দিনে তাহলে দিন অবশিষ্ট থাকে সাওয়াল মাসে যদি ছয়টি রোজা কেউ রাখে তাহলে ওই ছয় জীবনের বাস্তবতা অর্থাৎ আল্লাহ সুহান সাহায্য পাওয়ার জন্যে রোজা রাখা রমজানুল মুবারকের তিরিশ দিন বা উনত্রিশ দিন এক মাস তারপরে সওয়াল মাসের ছয় নারী আর পুরুষ রাখবে সওয়াল মাস চলে গেল সওয়াল মাসের ছয়টি রোজা রাখলো রসুল সাল আলী হুসাল্লাম রমজানুল মুবারকের পরে সওয়াল মাসের এই ছয়টি রোজারা যেমন রাখতেন টি কেমনি প্রতি সপ্তাহে দুইটি দিন দিনে রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার রসুল সাল্লাহ আসমকে প্রশ্ন করা হয়েছে আপনি কেন সপ্তাহের দুইটি দিন রোজা রাখেন তিনি উত্তর দিয়েছেন বর্ণনায় এইভাবে এসেছে যে সপ্তাহের দুই দিন মানুষের আমল নামা অব্বাস ভান দরবারে দফতর হিসেবে উর্নীত হয় আর এর এরকিন হলো সোমবার আরেক দিন হল বৃহস্পতিবার তারা সুদাসমীর সাথ করেছেন আমি চাই আমার আমল নামা দফতরি হিসেবে রব্বুল আলমিনের দরবারে উঠবে এমন যে ফাইলের সূচনায় আমি রোজাদার সোমবারে ফাইল উত্তিত হবে আমি রোজাদার বৃহস্পতিবারে উত্তিত হবে তাও আমি রোজাদার সবুল আলমিন নিজ অনুগ্রহে আমার সাহায্য নিশ্চিত করবে এই পৃথিবীতে জন্মের প্রত্যেকটি মুহূর্তে সাহায্য প্রয়োজন আল্লাহ রব্ল আলমিনের সাহায্য যে জীবনে নাই এর চেয়ে ব্যর্থ জীবন আর কিছুই হতে পারে মায়ের রেহেমের মধ্যে শুক্রাণু আর ডিম্বাণু বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণুকে ব্যবস্থা করেছেন তিনি রব যদি সাহায্য না করতেন আমার সূচনার প্রতি মুহূর্তে তাহলে বেঁচে থাকতে পারতাম তিনি রব সৃজন করেছেন রক্ষণাবেক্ষণ করছেন প্রতিপালন করছেন বিবর্ধন জন্ম নিয়েছিলাম আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি কিন্তু আজ নিজের হাতে সাড়ে তিন হাত হয়ে পাঁচ ফিট ছয় ফিট লম্বা হচ্ছে কে করলেন কে ইস্তেয়ানা পাওয়ার নিশ্চিত রাজপথের দুইটির একটি হলো সম বা রোজা রসুল সাল্লী হুসাল্লাম সপ্তাহেরই দুইটি দিন রোজা রাখার পরেও প্রতি মাসে আরও তিনটি দিন রোজা রাখতেন আমরা সবাই জানি চন্দ্রমাসের দুইটি অধ্যায় একটি হলো পূর্ণিমা আর একটি হলো অমাবস্যা চাঁদ সূর্যের লাইট পেয়ে দে হয়ে যখন প্রকাশিত হয় এটি পূর্ণিমা আর চাঁদ যখন নিজের লাইট নাই সূর্যের লাইটও পায় না অন্ধকারে হারিয়ে যায় তার নামাবস্যা পূর্ণিমা আর তিন দিন তা হলো চন্দ্রমাসের তেরো চোদ্দো এবং পনেরো রোজা রেখেছেন আমাদেরকে আদেশ করেছে বন্ধুগণ আমরা কয়জনে রাখি বিপদ মুসিবত পড়লে কয়জনে রোজা দিয়ে রব আলের সাহায্য চাই যারা চাই সফল নিশ্চিত কোন সন্দেহ রসুল্লাহ সাল তাল আলী প্রতি মাসের পূর্ণ শশীর তিন দিন রোজা রাখার পরেও তিনি মহারমের দশ তারিখ আশুরার রোজা রেখেছেন মুসা আলিহি সালাম ফেরাউনের নির্যাতন অত্যাচার থেকে আল্লাহ আল্লাহফান অনুগ্রহে অকল্পনীয় সাহায্য পেয়েছেন রব্বুল আলমিন সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা করে দিয়েছেন মুসাআলিহিসালাম এবং তার জন্য মুসাআলি হিসালামের বিজয় মুসা আলিহি সালামের বিজয় আল্লাহান সাহায্য নাজিলের এই অনন্তময় অভূতপূর্ব ঘটনার স্মারক হওয়ার জন্যে রব্বুল আলমিন আর আশুরা তো তার মহরমের দশ তারিখে রোজা রেখেছেন ইন্তকালার আগে তিনি আমাদেরকে আদেশ করেছেন ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করে আশুরার একটি রোজা না রেখে কেবল দশ তারিখে রোজা না রেখে নয় এবং দশ রোজা রাখতে তিনি সাধ করেছেন আশুরার এই এক দিনের রোজা একটি বছরের অপরাধের কাফার হয়ে যায় শুধু তাই না মোহাম্মদ রসুরুল্লাহ সাল্ল্লাহ তালা আলী হুসাল্লাম নিজে হজ করেছেন কেবল একটি বিদায় হজ দশম হিজরিতে কিন্তু প্রতি বছর অর্থাৎ জিল হজের নয় তারিখে তিনি রোজা রেখেছেন কেবল যে বছর তিনি নিজে হজ করেছেন বিদায় হজ এবং যে সকল মানুষ আল্লাহ সফান মেহমান হয়ে হজের সৌভাগ্য অর্জন করে নয়ই জিল হজ আরফার ময়দানে যাবে তারা রোজা রাখবে না এটা সুলসমের সোদ্দা কিন্তু যারা যেতে পারে না তারাউমে আর আরাফার দিনে রোজা রাখবে আরাফার দিনের এক দিনের রোজা আর আরাফার আর দিবসের রোজা হাজি সাহেবানরা আরাফার ময়দানে যেদিন হজের জন্যে সন্তুষ্টিকামনে একত্রিত হন ওই দিনের এক দিনের রোজা দুই বছরের অপরাধের কাফারা হয়ে যায় বন্ধুগণ শুধু তাই না রসুলসালাম তারপরেও শাহবান মাসেব অধিকাংশ সময় রোজা রেখেছেন যদিও বর্ণনায় রয়েছে শাহবানের প্রথম পনেরো দিন রোজা রেখেছেন শেষের পনেরো দিন রোজা না রাখতে আদেশ করেছেন তবে যে যেকোনো সময় আপনি আল্লাহর সাহায্য চাইবেন কেবল এককভাবে শুক্রবার তর্জমাবার অথবা কেবলই শনিবার বাদ দিয়ে কোন দিন যেকোনো মুহূর্তে আপনি রোজা রাখতে পারেন রব্বুল আলমিনের হাবিব আমাদেরকে রাস্তা বাতিল দিয়েছেন নিজের জীবনে করে আর আল্লাহ আস নিজে আমাদেরকে পরিচয় করিয়েছেন যে কোনো বিপদে সাহায্য চাইতে রাখতে হবে রোজা আসুন না বন্ধু রমজানের এই মুহূর্তে আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করি জীবনের যে কোনো বিপদ বসিবতে আল্লাহ নিশ্চিত সাহায্য পাওয়ার জন্য রোজা রাখবো সওম পালন করব। রমজানের পরেও অন্যান্য দিনে অন্যান্য সময়ে জীবনের প্রতি মুহূর্তে আল্লাহর সাহায্য কামানো রবিন আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন عليه توكلت والسلام عليكم ورحمة الله আসসালামক ইয়ার তরি সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া আইহা আল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'আ ফীহি ওয়ালা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 जकत दान अर्थ परफ आई अलर बैंक छाचल्लिसम जी पोस्ट एक B.I.C. Code उ ए जि टा पाठ मेल कर বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম ওরক আলা আশরাফিল আজমাইন আহাবাদ প্রিয় দর্শক মন্ডলী আপনারা দর্শন করছেন বাংলা পিস টিভি এবং তার থেকে শিক্ষা গ্রহণ করছেন ইসলামের বিভিন্ন শিক্ষা হালাল হারাম ইসলামী অর্থনীতিতে বিভিন্ন দিক আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এর দ্বারা আমল করা এবং নিজের সমাজের উন্নয়ন প্রতিষ্ঠা করা সেই